উপযোগী যার দিনে আছে আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে এবং যা কিছু জমিনের অভ্যন্তরে প্রবেশ করে থাকে আর যা কিছু বহির্গত হয় তা থেকে আর যা কিছু আসমান হতে অবতরণ করে আমাদের উপর কি আমা আপনি বলে দেন রব্বি হ্যাঁ কসম আমার প্রতিপালকের লতা অবশ্যই তা তোমাদের উপর আসবে عالم الغيب جني عدرش شر جاتا لا يعزب عنه تارتك اغو جور نو مثقال ذررت انو پر من بستو في السماوات عصمان شمهر ولا في الارض ارنا زمنر ولا أصغر من ذلك ارنا تاو پكا کنو خدر بستو اسے ولا اكبرو ارنا کنو برهد بستو الا في كتاب مبين কিন্তু এ সমস্তই সমুদ্র এরূপ লোকদের জন্য রয়েছে ক্ষমা এবং সম্মানজন আর যারা চেষ্টা করেছিল আমার আয়াত সমূহের ব্যাপারে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে তারা এই কোরআনকে এই মনে করে যে আল্লাহ যা আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার প্রতি নাজিল করা হয়েছে তা সত্য ওয়াহদি ইলা সিরাতিল আজিজিল হামিদ এবং তা প্রবল প্রশংসনীয় আল্লাহর পথ প্রদর্শন করে ওয়া ক্বালাল্লাযিনা কাফারু এবং এ কাফেররা বলাবলী করে যে হাল নাদুল্লুকুম আ'লা রাজুলিন আমরা কি তোমাদেরকে এমন এক ব্যক্তি দেখিয়ে দেব ইয়া নাবিয়্যুকুম যে তোমাদেরকে এই সংবাদ দাইজে ইদা মুযযিকতুম কুল্লুমুমাযযাকিন যখন যখন তোমরা সম্পূর্ণরূপ ভাবে চেচন্ন হয়ে যাবে অপবাদ দিচ্ছে নাকি তার কিছু মস্তিষ্ক বিকৃতি ঘটেছে বরং যারা পরকালের প্রতি বিশ্বাস রাখে না আসমান ও জমিনের প্রতি যদি আমি ইচ্ছা করিহিমুল তবে তাদেরকে ভূগর্ভে ধসিয়ে দিই প্রতি মনোনিবেশকারী এবং আমি দাউদ আলা প্রদান করেছিলাম আমার পক্ষ থেকে উৎকৃষ্ট নিয়ামত হে আর আমি তার জন্য লৌহকে নামিদিন যে আপনি পূর্ণমাত্রায় বর্মসমূহ নির্মাণ করুন এবং বয়ালি আর তোমরা আমি তোমাদের সকল কার্যাবলী প্রত্যক্ষ করছি আর সুলাইমানের জন্য বসীভূত করেছি বায়ুকে তার আর মধ্যে কতক এমন ছিল যারা তার সমক্ষে কাজ করতো রব্বিহি তার প্রতিপালকের আদেশে এবং তাদের তার জন্য সে সমস্ত বস্তুই নির্মাণ করত মা যা তিনি ইচ্ছা করতেন মিনারি বা বৃহৎ বৃহৎ রাজি। सकले शा स्वरूपुर বস্তুত তো আমার বান্দাগণের মধ্যে শকর গুজার লোক কমই হয়ে থাকে তখন কোন বস্তুই তার মৃত্যুর সন্ধান দেয়নি ইল্লাট ব্যতীত তাং কেননা তা সুলাইমানের লাঠিটিকে যে তারা যদি জানতো মা তবে তারা অবস্থান করত না ফিল মুহীন এ অবমাননা করিতে সাবার লোকদের জন্য ছিল হীন তাদের আবাস ভূমিতে নিদর্শন বিদ্যমানের আদেশ করলাম শিও রবের রিজিক থেকে খাও লাহু এবং তার শকর গুজারি করো বালদাতং বাতন এটা বসবাস করার নিমিত্ত উত্তম শহর গাফুর আর ক্ষমাশীল প্রতিপালক পরন্ত অবাধ্যতা পরিবর্তে তাদেরকে এমন দুটি উদ্যান প্রদান করলাম দাওয়া তাই যাতে এগুলো রয়ে গেল বিষাদ ফল ও ঝাউ গাছ কলিন এবং সামান্য পরিমান আর আমি এ প্রকারের সাজা অতি অকৃতজ্ঞ লোকদেরকে দিয়েছে এবং আমি আবাদ করে রেখেছিলাম বাইনা তাদের আবাস ভমির মাঝে কুর ও সে সকল জনপদ এত দু ভয়ের মাঝে আল্লাফি ফিহা। যাতে বরকত দিয়ে রেখেছি পুর বহু গ্রাম যা সড়ক হতে দেখা যেত আর ওই গ্রামগুলোর মাঝে ভ্রমণের একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব রেখেছিলাম যে রু ফিহা তোমরা তাতে চলাফেরা করো লায়া আলিয়া ও আইয়ামান রাত্রিকালে ও দিবাভাগে আ নিরাপদে কল পরন্ত তারা বলতে লাগল। রবপানা সেে আমাদের রব বাইদবাইীনা আস্ফী না। আমাদের সফরগুলোর মাে লম্বা পাল্লা করে দিল। বা ভলা মো আংফসাহন। এবং তারা নিজেদের উপর জরুম করছিল। ফাজা আলো নাহম আহাদিতা সুতরাং আমি তাদেরকে কাহিনীতে পরিণত করে দিলাম। মাজ যপনাহুম কুললা মমাজ জাপন। এবং তাদের কে সম্পন্নরূপে সিন্ন ভিন্ন করে দিলাম। হিন্না ফি জালিকালা আয়া নিঃসন্দেহে এতে বহু উপদেশ রয়েছে আর বাস্তবে কি নিজের ধারণাকে তাদের সম্বন্ধে সঠিক পেয়েছে কেননা এরা সকলেই তার পথ অবলম্বন করেছে ইল্লা ফারি কমিন ইমানদাকদের দল ব্যতীত আর এদের তার সংশয়ীদের থেকে আপনার প্রতিপালক প্রত্যেক বস্তুর পর্যবেক্ষক উল আপনি বলুন তাদেরকে আহ্বান করো আল্লাহ আল্লাহ ভিন্ন যাদেরকে তোমরা সৃষ্টি করার মধ্যে তাদের কোন অংশ আছে এবং তাদের মধ্যকার কেউই আল্লাহর সাহায্যকারীও নয় তিনি সুপারিশ করার অনুমতি প্রদান করেন এমন কি যখন তাদের অন্তর্তে আতঙ্ক বিতরিত হয় তখন একে অন্যকে জিজ্ঞাসা করে যে মা দা পালা जीविका प्रदान कर जमीन होते अथवा तुमरा অবশ্যই সত্য পদের উপর আসি আমাদের কৃত অপরাধ সম্বন্ধে আর আমাদেরকে জিজ্ঞাসা করা হবে না তোমাদের কার্যাবলী সম্বন্ধে বলে দেনা রবা আমাদের সকলকে বলুন আরো নিয়া আমাকে একটু ওই উপাস্যগুলো তো দেখাও আল্লাহ আল্লাহ যেগুলোকে তোমরা অংশরূপে আল্লাহর সাথে সম্মিলিত করে রেখেছ কখনো তার কোন অংশী নেই তিনি আমি আপনাকে সমগ্র মানব সমাজের জন্য পয়গম্বর করে পাঠিয়েছি বাসিও রন শুভ সম্বাদ প্রদানকারী বাণ এবং ভয় প্রদর্শনকারী রূপে কিন্তু অধিকাংশ মানুষ বুঝে না এবং তারা বলে তোমাদের জন্য একটি নির্দিষ্ট দিনের ওয়াদা রইল তা হতে না তোমরা এক মুহূর্ত পশ্চাৎবর্তি হতে পারবে আর না অগ্রগতি হতে পারবে এবং এ কফেররা বলে আমরা তার পূর্বেকার কিতাবের উপর আর যদি আপনি ওই সময়ের অবস্থা দেখেন ইদিম যখন এই অনাচারীদেরকে তাদের প্রতিপালকের সম্মুখে দাঁড় করানো হবে يرجعوا بعدهم إلى بعدين القول يبنى أكي أنه روبر كثاة جاپا بي يقولوا الذين استو بعفو نمنا سطرر لوكي رابول بي للذين استكبروا ماتبور لوك ديركي لو لا أنتم جو دي تمرا ناتاكتے لكنا مؤمنين <تصفيق> بول للذي درك. ناكم عن بعد او وقال الذين استكبروا اته ماتوب করুন বলবে للذين استكبروا সেই নিম্ন স্তরের লোকদেরকে انا نحن صدادناكم عن الهدى আমরা কি তোমাদেরকে হেদায়েত হতে বিরত রেখেছিলাম بعدا اذا اتكن তা তোমাদের নিকট পৌঁছার পর بل كنتم مجرمين وقال الذين استضعفوا অতঃপর এই নিম্ন শ্রেণীর লোকেরা বলবে للذين সেই আমরা আল্লাহর সাথে কুফরি করি এবং তার জন্য শরীর সাব্যস্ত করি আসার মাতা এবং তারা নিজেদের মনস্তাব গোপন রাখবে যেমন কর্ম করেছিল তেমনই ফল ভোগ করলো আর আমি কোন জনপদে কোনো ভয় প্রদর্শক প্রেরণ করিনি আর তারা এটাও বলেছে আমরা ধনে ও জনে তোমাদের চেয়ে বিন আর আমাদের কখনো আজাব হবে না আমার প্রতিপালক জীবিকা প্রচুর করে দেন কিন্তু অধিকাংশ মানুষই তা অবগত নয় এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি এমন নয় বি তো তাদের কার্যের দ্বিগুণ প্রতিদান গুরুফাহি আমিনুন এবং তারা প্রাসাদ সমূহে নিরাপদে অবস্থান করবে आय समूह सम्बन्धे मिथ्यापन्न कर नबी के पराभूत कर उद्देश्य लोक देख मजबे आना है এবং তোমরা যা কিছু ব্যয় করবে তিনি তার বিনিময় প্রদান করবেন এবং তিনি সর্বোত্তম রিজিক প্রদানকারী অতঃপর ফেরেস তাদেরকে বলবেন তারা কি তোমাদের উপাসনা করত। বরং তারা শয়তানদের পূজা করত অধিকাংশ লোকই তাদের প্রতি অবিশ্বাসী ছিল ফালে মা অত আজ লাখে তোমাদের উপাসক ও কেউ কারো না কোনো এবং যে আজাব অবিশ্বাস করতে এবং যখন তাদের সম্মুখে পঠিত হয় আনা আমার সুস্পষ্ট আয়াত সমূহ তখন তারা বলে যেগুলোকে তোমাদের পূর্বপুরুষগণ পূজা করে আসে এবং তারা আরো বলে মা এটা নিচোক মন মিথ্যা কথা এবং এ কাফেররা এরূপ বলতে কুতুবিন। আর আমি তাদেরকে কোন আসমানি গ্রন্থাবলিও প্রদান করিনি যা তারা পড়াশোনা ইলাইহিম। আর আমি তাদের প্রতি পাঠাইনি আপনার পূর্বে মিনির কোন ভয় প্রদর্শনকারী নবীও। নবী তাদের পূর্বে যারা ছিল তারাও নবীগণকে অবিশ্বাস করেছিল এবং তারা মক্কার কুরাইশরা তার এক দশমাংশও পৌঁছে নি মা আাদেরকে যে সম্পদ প্রদান করেছিলাম রসুলি তারা আমার রসুলগণকে অবিশ্বাস করেছে ফাঁকাই ফাঁকা না নাকির আমার দুই জন অথবা এক একজন করে তৎপর চিন্তা করো মাং জিন্নাতিন। তোমাদের এ সঙ্গীটির মধ্যে কোনো উন্মত্ততা নেই إن هوا إلا نذيرو لكم شه تما در قطيب هاي پردشق ماترو باينة يدائي عذاب باينة يدائي عذاب إن شدید اكتك كواتحور عذاب أشار قربي قول اپنی بولدين ما سأل تكم من آجرين أمي تما در نقر كيسو بيني مائد چه دحقل فا هوا لكم تا تما ديري روئلو إن آجرية إلا على الله أمار بيني مائد شدو الله رجمع روئيسي و هو এবং তিনি প্রত্যেক বস্তু সম্বন্ধে অবহিত আছেন আপনি বলে দেন সত্য ধর্ম এসে পড়ল আর অসত্যের না সূচনা হবে ওমায়ু ইদু আর না পুনরাবৃত্তি ওল আপনি বলে দিন যে ইং দলাল যদি আমি ফা প্রথভ হইলি তবে তো আমার পথভতা আমারই বিপদের কারণ হবে আর যদি আমি সৎ পথে থাকি রব্য তবে এটা সেই কুরআনের কল্যাণে যা আমার রব আমার প্রতি অহিরূপে পাঠাচ্ছেন ইন্না হু সামিউন তিনি সবকিছু কিছু শুনেন পরি এবং অতি নিকটে আসেন আর যদি এবং তারা নিকটবর্তী কোন স্থান হতে ধৃত হবে এবং বলবে আমি আমরা সত্য ধর্মের প্রতি ইমান আনলাম আর ইমান তাদের নাগালে দূরে দূরে থেকে এবং অন্তরাল সৃষ্টি করে দেওয়া হবে মাস্তাহ তাদের মধ্যে ও তাদের আকাঙ্খিত বস্তুর মধ্যে কামা ফিল যেমন তাদের স্বধর্মীদের সাথে রূপ আচরণই করা হবে মেং কবলু যারা তাদের পূর্বে ছিল ইন্ সাকিম ফল কথা তারা সকলেই বড় সন্দেহের মধ্যে ছিল যা তাদেরকে দ্বিধায় ফেলে রেখেছিল